ইবনুজুরায়জ রহমতুল্লা আলহি বলেন এ বিষয়ে আমি আতা রহমতুল্লা থেকে জিজ্ঞেস করলাম তিনি বললেন আমি ইবনে আব্বাস ও রাদ আনহুকে বলতে শুনেছি যে এক রাতে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম ইশার সালাত আদায় করতে দেরি করেছিলেন এমনকি লোকজন একবার ঘুমিয়ে জেগে উঠল আবার ঘুমিয়ে পরে জাগ্রত হলো তখন উমর ইবনে খতাব রাজিউলা তাল্লাহ আনহু উঠে গিয়ে আল্লাহ রসুল সলাল্লাহু আলাইস্লামকে বললেন আসসালাত আয়তা রহমতুল্লাহ বলেন যে ইবনু আব্বাস রাত আনহু বর্ণনা করেছেন অতঃপর আল্লাহর নবী সাল্লু আলিয় সাল্লাম বেরিয়ে এলেন যেন এখনও আমি তাকে দেখছি তার মাথা হতে পানি টপকে পড়ছিল এবং তার হাত মাথার উপর ছিল তিনি এসে বললেন যদি আমার উন্মতের জন্য কষ্টকর হবে বলে মনে না করতাম তাহলে তাদেরকে এভাবে বিলম্ব করে ইশার সালাত আদায় করার নির্দেশ দিতাম ইবনু জুরায়েজ রহমতুল্লা আলহী বলেন ইবনু আব্বাস ও রদিরাতাল আনহু এর বর্ণনা অনুযায়ী আল্লাহর রাসুল সাল্লাহআাল্লাম যে মাথায় হাত রেখেছিলেন তা কিভাবে রেখেছিলেন বিষয়টি সুস্পষ্ট করে ব্যাখ্যা করার জন্য আতা রহমতুল আলাহীকে বললাম আতা রহমতুল আলাহী তার আঙ্গুলগুলোর সামান্য ফাঁক করলেন অতঃপর সেগুলোর অগ্রভাগ সম্মুখ দিক হতে চুলের অভ্যন্তরে প্রবেশ করালেন অতঃপর অঙ্গুলিগুলো একত্রিত করে মাথার উপর দিয়ে এভাবে টেনে নিলেন যে তার বৃদ্ধাঙ্গুলি কানের সে পার্শ্বকে স্পর্শ করে গেল যা মুখমণ্ডল সংলগ্ন চুয়ালের হাড্ডির উপর শ্বশ্রুর পাশে অবস্থিত তিনি অর্থাৎ নবী সাল্লা সাল্লাম চুলের পানি ঝরাতে কিংবা চুল চাপড়াতে এমনই করতেন এবং তিনি বলেছিলেন যদি আমার উন্মতের জন্য কষ্টকর হবে বলে মনে না করতাম তাহলে তাদেরকে এভাবেই বিলম্ব করে সালাত আদায় করার নির্দেশ দিতাম